রুবাইয়ি বিন্দু মুওয়াব্বিজ রদেলাহ তালাহত বর্ণিত তিনি বলেন আমরা যুদ্ধের ময়দানে নবী সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম এর সঙ্গে থেকে লোকদের পানি পান করাতাম আহতদের পরিচর্যা করতাম এবং নিহতদের মদিনায় পাঠাতাম